দুরশপুরি আসল আল মোহামদাল মোহাম্ম কমা তাহিমি ইব্রাহীমারকলা মোহাম্মদ ওাহলা মোহাম্মদ কমাবারকাল وعلا آل حميد <تصفيق> على ফিলজিম الله রহমান ইসলাম আমরা একদিন দুনিয়াতে থাকবো না এটা শিউর না কোন সন্দেহ যে থাকবোন এই ব্যাপারে কাহার দিমত নাই আছে কোনটা হলো জাহান্নাম একটা হলো জান্নাত আমরা সবাই জান্নাতে চাইতে চাই জি কইছেন একজন সবাই তো জাননাতেই যাইতে চাই নাকি না উনি सबा जाननाते जाते जाते चाहे एक जगार नबी मुहम्मद रसुल्ला नबीर सनेकशन ठिकाना जानना कानेक्शन न ठिकाना जानना পরিষ্কার সাথে কানেকশন দেখি এইটাই তুমি বোঝা দরকার মোবাইল আছে হাতে আমার সঙ্গে আপনারা কিছু কথাবার্তা বললেন আমি কিন্তু ওয়াশ করার জন্য আসি না আগেই বলছি মোবাইল আছে মোবাইলের মধ্যে দেখবেন অপশন আছে অপশন বাইবার ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব গুগল আছে না সব মোবাইল স্কেল এরকম মোবাইল সবারই সবগুলির মধ্যে অপশন আছে ফেসবুকও আছে বাইবারও আছে ইমো আছে মিস ভাসেন ফ্রান্স প্যারিস আপনি এখান থেকে ওনার সঙ্গে কথা বলবেন দেখা দেখা ইমু বাইবার ভিডিও কল কিন্তু ইমু বাইবার অপশন আছে এমবি নাই কথা কম যায় বলতে নাই এমবি বি বুঝেন তো इंटरनेट कानेक्शन नहीं मोो वाइार ह्वाट्सप फेसबुक इंटरनेट कानेक्शन नहीं, नहीं। फेसबुक चलो तो वाइार चल ह्ट्सपो जे फांगशन आ কিন্তু এম বি খালা না বায়না চাষা তো না, খাতল না। আমার নবীর বাপ আব্দুল্লাহ তার আপন বাই নাম হইল আবুল আহ অপশন আছে কিন্তু এম এম বি কানেকশন বন জামাই বাঘমি জামাই বাতিল জামাই কোনো সম্পর্ক আছে বেলালের বাপ দাদা সুস্থ গোষ্ঠীকেও বিয়ে কোনো সম্পর্ক নেই কথা বুঝতেছেন অপশন আছে আবুল আহ অপশন আছে আবু তালেবের অপশন আছে আবু জাহেল ঠিকানা হবে জাহান্নাম ইন্টারনেট আর এমবি আছে বেলালের ঠিকানা হবে জান্নাত ইন্টারনেটার এম এমবি আছে আবু ঠিকানা হবে জান্নাতা হবে জাহান্ন সম্পর্ক আপন বাই বাফের আপন বাই চাষা জান্নাতে যাবে না শুধু তাই না বলো করে শোনেন আপনার বাড়ি জগন্নাথপুর মদিনার থেকে দূর দূরে জানো নাই ওই দেশের বাসার সাথে কোন সম্পর্ক নাই ওই দেশের কোন একজন লোকের সাথে আপনার কোনো আত্মীয়তা নাই নাই আপনি সেই গ্রামের মধ্যে এখানে বসবাস করেন দিনমুজুর खेत खाम क्षकर्म करें कृषक निम्न श्रेणी मानूष अपना के मानसे मन कर नबीर सदी सुन्नतर माध्यम तरिकारे कनेक्शन लागू আমার রসুল বলেছেন আবু আহ আমার চাষা তাকে আমি সুপারিশ করতে পারব না জগন্নাথপুরে হাজার হাজার মাইল দূরে আমি নবী থেকে কয়েক হাজার বৎসর পরে নবী বলেন তোমাকে যত সুপারিশ না করব তত আমি নবী জান্নাতে কদম দেব না আপনাকে সুপারিশ করে নেওয়ার আগে নবী জানে যাবেন আপনাকে সুপারিশ করে লোয়া তারপরে যাবে কানেকশন হবে ইন্টারনেট কানেকশন আ বেলাল দেখতে সুন্দর যে খুব বেশি জিয়ানি শীতকের দিকে খুব বেশি দনী মানুষ দামে চশমা সশে আছে দামে জুতাফায় কিচ্ছু নেই কিন্তু রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন বেলালের ভিতরে হাঁটতেছি আর তোমার পায়ের তালি শুনতেছি নাই হাঁটে ইন্টারনেট কানেকশন এই জন্য সব কিছু থেকে নবীর মোহব্বত অন্তরে বেশি থাকতে হবে হাজার করছে নাম শুনছেন তো সেলের নাম আব্দুর রহমান অবকর সিদ্দিকের নাম্বার হইল এই উম্মতের মধ্যে এক নাম্বার। কয় নম্বর সেলের নাম আব্দুর রহমান ভালো করে বুঝেন সাদা মাঠাকথা আব্দুর রহমান কাফের মুসলমান হয়নি আবু জেহেলের সাথে মুসলমানদের বিরুদ্ধে বাফের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছেন বদরের যুদ্ধে अब बकर सिदिक नबी सा नबीर पक् नाम बदर जुद्धे सिरदी पक् सिरदिक नबी कुद्धे मुसलमान जय जुक्त तीन सौ तेरह जन मुसलमान जय जुक्त हो हजारे बाहरी कपर पर बरण कर पराजय पर रहमान इसलम कबुल कर बाप बेटा दु जन एक साथ बससे बैशा कथा बार्ता बोलते आब्दुर रहमान बोलते अब बाधेर मैदान जख नामसी प्रचंड बेगे जुद्ध जो चलते तक बेस कैक बार आपना के एकदम तलोहर का पाई क्या आपने देखें नहीं देखी ओई मुहूर्ते तलोहर मध्य दर गए स्वस्ती हो আর আপনাকে আমি গরদানটার মধ্যে আপনি বাবা সেই কথাটা আমার মনে হয়েছে ছোট সময় আপনি আমাকে লালন পালন করেছেন না খাই আপনি আমাকে খাওয়াইছে আমি যখন কান্দি তখন কুলিল আমাকে ঝোলাইছে আমার মুখের মধ্যে টোটের মধ্যে চুমু খাইছে এই কথাগুলি আমার তখন মনে হওয়ার সাথে সাথে তলোয়ার আপনার গরদানে যদি আমি দেখতে গরদান কাটতে আমার এক সেকেন্ড তো দেরি হইত না তার কারণ হলো তোর ভিতরে আমি বাবার মহব্বত জন্মাইছে আমি যদি তোরে দেখতাম তাইলে নবীর মহব্বত আমার অন্তরে বেশি তোর মতো ছেলের গরদান কাটতে আমার সময় লাগবে না ছেলের মহব্বত বেশি না বাবার মহব্বত বেশি না রসুলের মহব্বত বেশি হজরতে উমর ই খাত তার ছেলে হইল হজরত আবদুল্লা উমর দুইজন একসাথে বসে কথাবার্তা বলতেছে বাবাকে আবদুল্লাহ বলতেছে না বা আপনার একজন মুসলমান আমিও মুসলমান আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করেছেন দুজনই মুসলমান হয়েছে আমি যদি কাকের থাকতাম আর আপনি যদি মুসলমান থাকতেন যুদ্ধের ময়দানে আমি যদি কাপেরদের পক্ষে নামতাম আপনি যদি মুসলমানদের পক্ষে নামতেন তাহলে যুদ্ধ করার সময় আমি যদি আপনাকে সামনে পাইতাম তারপরও আপনার গর্দানের মধ্যে আমি কুব লাগাইতে পারতাম না তার কারণটা হলো আপনি আমার বাবা দেখেলে মায়া লাগতো এবং বাবার গরদানের মধ্যে ছেলে হইয়া কেমনি কুব মারি এই আমি কিন্তু পারতাম না কথা বলার সাথে সাথে হজরত উমর খাতাম বলে বাবা শোন তুই যদি কাবের হইতার আমি যদি মুসলমান হইতাম যুদ্ধের ময়দান আর তুই যদি অন্তরে অনেক বেশি নবীর মহব্বত বেশি না কম বেশি আমাদের দেশে মানুষ মানুষকে মহব্বত করে ভালোবাসে বেশ কিছু কারণ এর মধ্যে একটা কারণ হলো যদি মানুষটা খুব সুন্দর হয় তাইলে এই মানুষটারে মানুষ মহব্বত করে ভালোবাসে কিভাবে সুন্দর। দেখলে মায় লাগে সুন্দর দেখলে সুন্দরের কারণে মানুষ মানুষকে মহব্বত করে যদি সুন্দরের কারণে মানুষ মানুষকে মহব্বত করতে হয় তাইলে আমি আপনাদের কাছে বলতে চাই আমার নবীর চাইতে সুন্দরী পৃথিবীতে আল্লাহ কি জিনিস তৈরি করেছেন যত নবী আল্লাহ প্রেরণ করেছেন করে যত নবী আল্লা পাক সমস্ত নবী কে আল্লা পাক যেই যুগে পাঠাইছে ওই যুগের মধ্যে সবচাইতে বড় সুন্দর করে পাঠাইছে যাদের জন্য নবী বানায় পাঠাইছে তাদের মধ্যে নবী সবচাইতে বেশি সুন্দর হয়ে আসছে ইউসু আলাই মিশরীদের জন্য নবী এই জন্য সুন্দর অর্ধেক আর একা ইসুফ সালাম অর্ধেক তাইলে নবী যাদের জন্য নবী তাদের মধ্যে নবী সবচেয়েটি বেশি সুন্দর যদি হয়ে থাকে তাইলে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমার নবী কোন এলাকার নবী পয়গম্বর পটাইছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কে আল্লাহ পাক সুন্দর বানিয়ে পটাই এর মধ্যে হজরত ইসুব আলাই সালাম সবটাইতে বেশি সুন্দর এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের ভিতরে সালাম না নাই তাহলে আমার নবী সমস্ত নবীদের তাইলে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমার নবী কি ইসুব আল্লাহ সালাম থেকে সুন্দর কম হইব না বেশি জি বেশি কেমন বেশি আমার জান আয়েশা সিদ্দিকে বলেছেন ওই জমানার মহিলারা হাজর আলাই সালাম কে দেখতে চাইছে তাদের হাতে ছিল হাতের আঙ্গুল কেটে ফেলছে আমি কে বলেন ওই জমানার মহিলারা যদি আমার নবী আল্লাহ হাবিব নবী মোহাম্মদ রসুল এক নজর দেখত তাইলে হাতের আঙ্গুলই নয় তারা কলিজা কাইটা ফেলাইত আমার নবী সুর থেকে সুন্দর বেশি না কম বেশি আঙ্গুলের মাথাটা যদি আসমান্ডারে সিদ্ধ করে দুনিয়ার দিকে একটা দান পরিমাণ যদি রাখে তাইলে গুটা দুনিয়ার সূর্যের আলো অন্ধকার হইয়া তাদের আঙ্গুলের মাথার আলোতে সারা পৃথিবী আলোকিত হবে এত সুন্দর জান্নাতের হুর আমার নবী হুরদের হুরের চাইতে আমার নবীর সুন্দর কমইব না বেশি জি এখন আপনি চন্দ্র এবং সূর্য দেখতে আলো কেমন দেয় সারা একটা সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে তাইলে আমার নবী চন্দ্রের চন্দ্র সূর্যের চাইতে আমার নবীর যদি থাকে তাহলে তাম পৃথিবীর সমস্ত আলো সমস্ত দূতি সমস্ত সুন্দর চাইতে আমার নবী হলেন সবচাইতে বেশি সুন্দর তাইলে সুন্দরের কারণে যদি কেউ কাউকে ভালোবাসতে হয় তাহলে আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসা লাগবে ঠিক কিনা এবার আসেন দেখি না সামনে গেলে সালাম কলাম খুব ভালো করে দেয় দিয়া তার সামনে হাত পাও নাড়ে না দুই হাত দুর করে দাঁড়ায় একটু সরে গেলেই দূরে এসে জানি মোর বলাই জানে এরকম ঠেকা হইল লোকটারে ভালোবাসে আপনি কাউকে ভালোবাসতে হয় তাহলে আমার নবী কে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে ঠিক না বে ঠিক হুজুরক সালাই এর গায়ের স্বস্তি খুব ভালো করে শোনেন রসুল একজন আমার সঙ্গে একটু কুস্তি লো দেখি তুমি যদি আমার সঙ্গে কুষ্টি লড়া পারো তাইলে মনে করবো তুমি নবীরা সাল্লাই সাল্লাম বলেন ঠিক আছে দাসল সাল্লাহ আলাইসাল্লাম কি কুস্তি লেনিং দিয়েছে কোনো সময় হ্যাঁ ইমামতির সাথে সম্পর্ক হইলো সুরাকেরাত সহিয়াছে কিনা মাস লাখ নবতির সাথে কি কুস্তির কোন সম্পর্ক আছে রুকানা বলতেছেন তুমি কুস্তি লইরা পারলে তারপরে তুমি মনে করবো তুমি নবী আল্লাহ নবী কো ঠিক আছে পালোয়ানদের সাথে লৈর বাস্তব এর লিগে তোমার সঙ্গে যে বালা করে ধরতে হবে এটা মনই করছি না দ্বিতীয়বার যদি আরেকবার চান্স দেবী কো ঠিক আছে ঠিক আছে এখন আপনি দেখেন ওই যে ইন্টারনেটে তারপর টেলিভিশনে ওই কুস্তি লরাজ কুস্তি লড়া যে দেখায় আর কি তখন দেখেন যে একজন ধরে আর মারে ওই সময় কিন্তু করে লুট বুঝেন তো কিন্তু আসলে কিন না এটার চাইতে বড় জাদুগীর তাইলে এখন সত্যির দিক থেকে যদি কাউকে ভালোবাসতে হয় তাইলে আমার নবী ভালোবাসা পাইতে পারে এবার দেখেন আমাদের দেশে আর একটা জিজ্ঞেস করলাম যে এখানে কোন ভিড় সাবো কহুজুর এখানে একজন ফির আছে সব সময় মুখ আর মাথা রুমাল দিয়ে বাইন্দা আমি জিজ্ঞেস করলাম মুখ আর মাথা বাইন্দা রাখে কেন একজন আমার আসতে করে ফিরের দাঁড়িয়ে নাই। আর তার বাচ্চা দিবে হঠাৎ করে এই গাভা মারা গেছে মারা যাওয়ার পরে পিসাব এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছে লোকজনে যাই পিসাব হুজুর দেখেন দেখে এই গাবিটা মারা গেছে এই মহিলার সম্পদ হয়েছিল ওই গাভিটা আই যে আসল ব্যাপারটা জানেনি ব্যাপারটা হইল গাভি মরে নাই এটা দমনি ভরে আসিল আর কি তারপর লাভ দিয়ে উঠে গেছে কথা বলছে এখন এই বিশ্বের কেরামতি দেখছে দেখতে সবাই তার ভিড় মানতে শুরু করছে কথা বললেন না এরকম অলৌকিক ঘটনা জাদু মন্ত্র বিভিন্ন কিছু দিয়া যদি কেউ দেখাইতে পারে তাকেও মানুষ ভালোবাসে বসে কিনা তাই এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন আমার নবী করব আমি তুমি নবী হুজুর জিজ্ঞেস করতেছেন গাছটা কি জাগার থেকে সাক্ষী দিলে হইব নাকি আমার কাছাই সেইব আবু বাতিজা আমি তো থেকে সাক্ষী দেওয়ার কথা ভাবছিলাম তুমি যখন আরো মনে করাই কাশাই দেওয়ার কথা কাঁচ আইসা তো ভালোই ওই খারাপ না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিছে ইশারা দেওয়ার সাথে সাথে গাছ মাটি সহ রাসোলের সামনে আইসা কালিমা পড়তে শুরু করছে আপুের দরবারাই সেতো দেখি আছে হৃদয় যদি কয়ে দেয় তাইলে কেমন হয় আমি তো ভাবছিলাম যে তুমি কয়ে দিব মুডের ভিতরে কি আছে এখন হৃদয়ের দিয়া যদি বলাইতে পারো তাইলে আরো ভালো হয় আল্লাহ নবী আঙ্গুল দিয়ে ইশারা দিছে মুডের ভিতরে পাথর জবান খুলে গেছে ডাক বলে যে ও আল্লাহর হাবিব আমরা কয়েক খন্ড পাতরের টুকরা আপনার চাষা আবু জাহেল মুদির ভিতরে আমরাও পরে নিলাম লাহা ইহাম্মদুর রস হুজুরাটম সাল্লাহলাম বসা পূর্ণিমার চন্দ্রের রাত্রি চোদ্দ তারিখের আল্লাহর নবী এসা আল্লাহ নবীকে এসে আবু জাহেল ডাক দিয়ে আছে একটা অলৌকিক ঘটনা যদি দেখাও তাইলে মনে করবো তুমি নবী তো সুলা সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করছেন চাষা ঘটনাটা কি জমিনে দেখা মনে আসমানো আল্লাহ নবী জিজ্ঞেস করার পরে চাষা আবু জাহেল উঠেকো আমি তো জমিনের কথাই বাড়বে আসছিলাম তুমি যখন আসমানের কথা মনে করাইছো তা আসমানে দেখাইলে তো আরো ভালো হয় সল্লাস্লাম খুব আকাশের নিচে যাই খারুইসে খারইয়া পূর্ণিমার চন্দ্রের রাত্রি চোদ্দ তারিখের দুই দিকে খুঁজুরতে আলিয়াঈশা বলছেন চকের মধ্যে ব্যাথা খুচুর মুখ থেকে তু তুবাই আলীর চোখের মধ্যে ঘোষা দিয়েছে চক বলা হয়ে গেছে আমার নবী হিজরতের রাত্রিতে গেছেন উম্মে মাবাদ নামে একজন মানুষের গড়ে একজন মহিলা সেখানে যাই এরা চুল বলতেছেন উম্মে মাদ একটা বকরি যদি দিতা দুধ দহন করে খাইতাম উম্মে মাবাদো দেখো দুধ দোহনের মতো কোনো বক্তি বকরি অর্থাৎ দুধ আসে দুধ দেয় এমন কোনো বকরি আমার গড়ে নাই আল্লাহ নবী দেখ ওই যে একটা বকরি দেখা যায় সামনে বকরি ছিলেন তো সাগল ওই ছাগলটা যে দেখা যায় ঈদের যদি একটু দেও দুধ দোহন করার তুমি এজাজত দিলে অনুমতি দিলে ঈদের থেকে দুধ দোহন করি উম্মে মাবাদুরো ঈদা বাচ্চা দেওয়ার বয়সও হয় নাই জীবনে কোনোদিন গাগিনো হয় নাই এদেরকে তুমি দুধ দহন করবা কিভাবে আল্লাহ নব্বীকে দেও না দেখি অনুমতি দেখি না বা বকরিডারে দইরা রাসুলের কাছে নিয়ে আসছে দুধ দহন করে বইরা দিয়া আরেকটা নিয়ে আসো আরেকটা নিয়ে আসছে হিরা বইরা দিয়া আরেকটা নিয়ে আসো আরেকটা নিয়ে আসছে এইভাবে একের পর এক আনতে আনতে উমে মাক দিয়া দুধ আর দহন করেন না গড়ে দুধ দুধ নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আসাল্লাম আমার ভাইরা রসুল সাল্লাই ভালোবাসার জিনিসগুলি বলতেছি আজকের দিল কি দেখাইতে পারলে কিছু দেখাইতে পারলে মনে করো যেমন সাহবাইকার ও আল্লাহ নবী আমরা তো যুদ্ধের ময়দানে যুদ্ধে ছিলাম হঠাৎ করে সূর্যের অস্ত্র চলে গেছে আমরা আসরের নামাজ পড়তে পারি নাই হাই হাই হুজুর আমাদের আসরের নামাজের কি হবে রসুল্লাহ সাল্লাই পশ্চিম দিকে তাকায়া এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিছে সূর্যটা আকাশে উঠতে এই আসরের নামাজের টাইমে চলে আসছে মহাম্মদুর রসুল্লা সাল্লাহ ইহিয়া সাল্লামের এই সমস্ত মসজিদ বলতে থাকি তাহলে থাকবো সার রাত্রে বলতে পারবো আমার নবী সাল্লাম একজন দাঁড়াইছে দাঁড়ায় আল্লাহ ডাক দেখো ও আল্লাহর হাবিব আমাদের মদিনাতে বৃষ্টি নাই হুজুর বৃষ্টির জন্য আমাদের খিজুরের গাছগুলি শুকিয়ে যাইতেছে। আর আমাদের বেড়া বকরি আমরা পানি ঠিক পান করাইতে পারি না হুজুর এইগুলিও পানির সারাদিন খালি ভেবে করে হুজুর যদি আল্লাহর আমাদের বৃষ্টি নাই কথা বুঝছেন বলি যাইয়া হুজুরের কাছে চাইছে না হুজুরে কইস হুজুরের আল্লাহর কাছে কোয়ার জন্য কথা কল না দিৎ এখন আমাদের দেশের লোকেরা শাহ কাছে যা এসায় শাহ দালালের কাছে যাওয়ার জিনিস না শাহ দাল আল্লাহর কাছে কোন বুজুর্গের কাছে যাবেন সেই বুজুগের উসিলা দিয়ে আল্লাহ দরবারে চাইতে পারেন বুজুগের কাছে না ঠিকঠাক ঠিক সাহবাহ হুজুর মদিনাতে বৃষ্টি নাই যদি আপনি মেহরবানি করে একটু আল্লাহ দরবারে সুপারিশ করতেন মদিনাতে বৃষ্টি হইত হুজুর বসে আল্লাহর দরবারে হাত আটাইছে হাত উঠাই আবার বলছেন আল্লাহ মদিনাতে বৃষ্টি নাই মদিনাবাসী আমার কাছে সুপারিশ দর্শক তোমার কাছে বলার জন্য বৃষ্টি দিতে আল্লাহ তুমি মদিনাতে বৃষ্টি নাজিল করো যখন এই কথা বলছেন বলার সাথে সাথে সাহবাহাম বলেন হুজুর হাত উঠাইয়া মনাজাত করতেছেন এমন সময় যে বৃষ্টি পরা শুরু করছে খিজুর পাতার সানির ফাঁকে দিয়া বৃষ্টি পইয়া রাসুলের মাথা বির্জা নাক বাড়তে আরম্ভ করছে মনাজাতে এখনো চলতেই আছে বৃষ্টি মনাজাত শেষ করিয়া তারপরে চলে গেছে মুসল্লিরও বাড়িতে চলে গেছে বৃষ্টিতে বীজে গেছে কিন্তু আল্লাহ বৃষ্টিতে ডাক দিয়ে করছে যেই হাত বৃষ্টি নাজিল হওয়ার জন্য উঠছে ওই হাত ফিরা উডার আগ পর্যন্ত বন্ধ হইস না এখন দেখা গেছে শুক্রবার দিনও বৃষ্টি শনিবার সোমবারও বৃষ্টি মঙ্গলবার বৃষ্টিবারও বৃষ্টি পরের শুক্রবারও বৃষ্টি বৃষ্টির পানিতে ফেঁকা দা বাংলা মুসল্লির আইসে নামাজ পড়তে আইসা আল্লাহ নবী খুব দেওয়ার জন্য নিম্বরে উঠছে রাসলের সামনে মুসল্লি দ্বারা এক হুজুর বেড়া বকরি কোনো কিছু বানবার জাগাও নাই সারা মদিনাতে সব জায়গার মধ্যে এখন যেখানে বৃষ্টির দরকার বৃষ্টি সবাই সেই দিকে নিয়ে যাও আল্লাহ সাবাইকরাম বলেন আল্লাহ নবী যখন হাত উঠাইছে তখন আমার কাছে মনে হয়েছে রাসুল হাত সাথে সাথে হুজুরের হাতের ডাকায় আকাশ থেকে বৃষ্টি সরে গেছে আল্লা হাবিব সাথে সাথে নিজের কাপড়টা উত্তোলন করে দেখায় বলছেন ও সাহাবি তোমার পেটে একটা পাথর বাঁধা আমি রাহেমাতিল আলমিনের পেটের দুইটা পাথর বাঁধা হজরতের জাবের বাড়ি ছিল কাছে যাবের দরে বেগম রেজা ডাক দেখো বেগম আল্লাহর বাড়ির কাছে আসছেন খন্দ করার জন্য আর হুজুরের পেটে এতটা পাথর হুজুরের অন্তরটা খুশি বেগম ডাক দেখো দেখো সামান্য কিছু আটা গড়ে আছে আর ছোট্ট একটা বকরির বাচ্চা আছে ওই বকরিরা এখনো জবকইরা খাওয়ার মতো বয়স হয় তবে ইচ্ছা যদি করো তাহলে সেটা জবাই করে দিতে পারো আর আটা ডাকলেন বি আর আটা দিয়ে রুটি বানাও আল্লাহ নবীর বেগম আবার খুব সালা বেগম স্বামী ডাক ডাক দেখো তুমি যে সরল মানুষ তুমি যাই আল্লাহ ঠিক না বেটি আর হ্যাঁ মনে মনে ভাববে যাদের শুধু হুজুরে দাওয়াত দিলো আমরাও তো ফেটে কি আমরা নিল না এই জন্য হুজুরে যাইয়া তুমি আস্তে কানে কানে বইলা হুজুরের চুপচাপ নিয়ে আর খাবারের পরিমাণটা হুজুর বললাম আল্লাহ হুজুর আমার বাড়িতে চলেন সামান্য কিছু খাবারের ব্যবস্থা করছি আমার বাড়িতে দাওয়া আল্লাহর নবী আস্তে করে যখন কানে কানে শুনছে শোনা মাত্রই খন্দকারি দিকে মুখ করে আল্লা পিছনে সব রোহানা হজরতের জাবের দৌড়ে আগে আগে বাড়িতে গেছে যাই আর বেগম রে ডাক দেখে ডাক দেখো বেগম জানালার ফর্দাটা একটু সরাইয়া দেখ কি আল্লাহর নবী খন্দকের সমস্ত করছে জিজ্ঞাসা করতেছে হুজুরের দাওয়াত আমি যেভাবে কইছিলাম ছিলাম সেইভাবে দিয়েছিলাম বলো হ তাইলে হুজুর এরপরে কি করছে হুজুর আর আমার কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে নাই হুজুর কান দিয়ে শুনছে আর মুখ দিয়ে বিরাট আওয়াজ করে হুজুর দাওয়াত করে বলছে আমার কিছু জিজ্ঞেস যে দাওয়াত ব্যবস্থা করবো দাওয়াত কি তুমি করছো না রাসুল করছে রাসুল যদি দাওয়াত করেতে তোমার টেনশনের কি কারণ আল্লাহ বাড়ির ভিতরে প্রবেশ করে যাবে ডাক দেখো যাবে পাক হইতেছে কোথায় পাকের ঘরে আমারে নিয়ে যা আল্লাখের দিবা আগুন দিকে মুখ করে ও সাহাবিরা সবাই একসাথে আসলে তো ডাক্কা ডাক্কে হবে দশজন জন করে আস খাওয়ান আছে কয়জনে যে হুজুর জন দশজন জন করে আসো করে খাওয়ার পরে দেখা গেল একটা রুটি আর এক টুকরা গোষ্ঠ কমে নাই মোহাম্মদ রসুল্লাহামের মজা বুডিং এর ছাত্র সংখ্যা হইল সর্বনিম্ন সর্ব উচ্চ দুইশ বুঝেন নাই তো বুডিং দিয়ে ছাত্র সংখ্যা আর বুডিং যে ফাঁক শাক এর কোন নেই আমি সেখানে থাকতাম তাহলে আমি কিন্তু না পরে অতক কিন্তু সাবাই কেন কি করতেন যাই আগে খিজুরটা গমতেন গন্যা দেখতেন যে খিজুর আছে ভাই লোক হলো জন জনে কয়টা করে পরে মসজিদের মধ্যে হুজুর একা একা বসা আবু হুরাইরা সবাই সামনে তো সব কথা বলা যায় না হুজুর যখন একা বসা আছে মনের কথাটা এখন কম যে করি যাইয়া আসতে করে কাছে বসে কানে কানে হুজুর পেটের খিদায় পেটের সামলাটা ফুটিয়ে লেগে গেছে হুজুরটা দাঁড়াইতে পারি না হুজুর খুব কষ্ট হয়ে পড়েছে এই কথাটা হুজুরে বইলা মুর্শিদ নবীর কোনার মধ্যে যে চুপচাপ বসে বসে আর মনে মনে ভাবতেছে আল্লাহনবীর দরবারে তো অনেক সময় অনেক খাঁ দিয়া তোহা তো আসে খাঁ আইলে যেহেতু হুজুরে আমার পেটের খিদার কথা জানাইছি হুজুর আমার না দিয়া খাইত না একটু পরু দেখে একজন লুক আসত হাতের মধ্যে একটা কাফ কাপ বুঝেন তো তখন কি চা ছিল তখনকার জমানায় কাপ দেখলে মানুষ কি মনে করতো এটার মধ্যে দুধ কথা বুঝেন আবহরে দীক্ষা মনে মনে ভাবতা দুধের কাপটা হাত ও পুজোর আমারে ডাক দিয়ে দুধরা খাইতে দেবো কারণ দয়াল নবিত কথা বুঝতেছে না বোধ হয় না ঘুমাইতে একটা তো ফেটের মধ্যে কিছু বললো আছে এক কাপ দুধ খাইলে কি হবে সামান্য কিছু হইলে তো একটা কিছু খাইলাম কাপটা হুজুর হাতে লইয়া আবু হন টন খারাপ করে যাইতেছে মনে মনে বাপাড়ি হুজুর দি মাদ্রাসা ছাত্র গনার জন্য ঘটাইছে ঘটনা হুজুর কেবল লটারি দেওয়া বলে কেডা খাইতে পারে আল্লাহনী আবু হুয়ের হাতে দুধের কাপটা দিয়া এক কিনার থেকে সবাই রে পান করা আবু হুধের কাপলে যাইতেছে আর মনে মনে ভাবতেছে সবাই তো ফেটে কি দা একজনের তো শেষ আর পাশের লোকটা যে সায়া থাকবে হিড়ের লাগিয়ে যদি থেকে পান করানো শুরু করে দিলাম সুস্থজন সাবি মনের ইচ্ছা মতো পান করার পরে কাফের দিকে তাকায় দেখি খুঁড়া দুধ কমে নাই আমারে পান করার কথা কম নাই আল্লাহ নবী আবু ঘোরাই রাতে দুধের কাপ দিয়ে এখন তুমি পান কর এখন আবু ঘুরাইরা যেমন খিদা তেমন টান বুঝুন না আর যদি কোনোখানে মানুষ খাইতেছে যে না কমে হ্যাঁ আবহাওয়া মনে চাল পান করে দরবারে ফেরত নিয়ে গেছে হুজুর ডাক দিয়ে বলে আবহুড়াই হুরাইরা রা দ্বিতীয়বার আবু খুড়াই দরবারে ফেরত মিযা গেছে ডাক দিয়া বলেন আর খা তৃতীয়বার পান করে আবু খুড়াইরা সুলে দরবারে ফেরত নিয়ে যাওয়ার পরে হুজুর ডাক দিয়া বলেন আবু খুড়াইরা আর খা হজুরাতে আবু খুড়াই বলে হুজুর গলা পর্যন্ত হয়ে গেছে আমার আর পেটে জায়গা নাই এক ফুটার দুধ কমে না অলৌকিক ঘটনা যদি দেখতে যদি কাউকে ভালোবাসতে চান তাহলে আমার নবী কি ভালোবাসা পাইতে পারে আসতে কই জ্ঞান বুদ্ধির দিক থেকে যদি কোনো মানুষকে মানুষ ভালোবাসে আজকাল যদি আপনাদের এলাকায় জ্ঞানী মানুষ যদি হয় তাই মানুষ মহব্বত করে না ভালোবাসে না দোকানে স্বাস্থলে বিভিন্ন জায়গায় বৈসা বলে না যে আল্লাহ আমাদের ইউনিয়নের মধ্যে আমাদের গ্রামের মধ্যে একটা লোক ও একবার অলরাউন্ডার সব দিক দিয়ে জ্ঞান যদি জ্ঞানের দিক দিয়ে কাউকে মানুষ মানুষকে ভালোবেসে থাকে তাহলে রসুলুল্লা সাল্লাহ আলাইহামকে জ্ঞান দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক বলেন ও আমার হাবিব এক লক্ষ চব্বিশ যত জ্ঞান দিয়েছিলাম যত এলেম দিয়েছিলাম যত বিদ্যা দিয়েছিলাম সবগুলি একত্রিত করে আমি আল্লা পাক আপনাকে দান করেছি আদব শিক্ষা দিয়েছেন আমাকে আকলাত শিক্ষা দিয়েছেন তাইলে পাক হলেন শিক্ষক হলেন সত্র রসুল সত্র হইয়া আল্লাহে আমার আল্লাহ রা সমস্ত নবী রাসুল আর সমস্ত আর এম সমস্ত জ্ঞানিক বৈজ্ঞানিক দার্শনিক সবগুলিকে একত্রিত করে সকলের জ্ঞান যদি একপাল্লায় উঠানো হয় আমার নবীর জ্ঞানের সমান হবে না তাইলে জ্ঞানের দিক থেকে জ্ঞানের দিক থেকে যদি ভালোবাসেন তাইলে রসুলসাল্লাহিস্লামকে ভালোবাসতে হবে না। ভালোবাসতে হবে কিনা এই জন্য আমার বাড়িরা হাজুর আকাম সাল আলাইসালামকে ভালোবাসতে হবে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত তোমার সারাটা জীবন চলতে ফিরতে তুমি যত সমস্যার সমস্যার সম্মুখীন হইবা তুমি যত কিছু তোমার সামনে পেশ করবা তুমি যত কাজকর্মে অংশগ্রহণ করবা সমস্ত কাজে কর্মে তোমার জন্যে আদর্শ হইল আমার নবী মোহাম্মদ রসৌল্লাহ সকল কাজকর্মে আদর্শকে নবী মোহাম্মদ রসুল্লাহ এখন আপনি বলবেন হুজুর আমি তো সকালবেলা উঠতে এই সিরামিষি বাজারে যাই খার খারবার পরে এই এলাকার লোকজন যাদের বাড়িতে কাম আছে তারা আইসা আমাকে কামলা হিসাব নিয়ে যায় আমি হইলাম একজন মানুষের বাড়ি বাড়ি যাইয়ে হুজুর কাজ করি আমি দিন মজুরের ব্যাপারে রাসুলকে আদর্শ আমি ওলামাইকরামকে সাক্ষী রেখে বলে গেলাম হাদিসের কিতাব তালাশ করে দেখেন আমার রসুল সাল্লাহ দিন মজুর হিসাবে ইহুদির কুয়ার থেকে পানি উঠেছে তাইলে দিন মজুরের জন্য রসুল আদর্শ এখন আপনি বলবেন হুজুর আমি তো একজন টেইলার খলিফা বাজারের মধ্যে আমি কাপড় সিলাই মানুষের রসুল্লাহ সাল্লাহ ভালো নিজের কাপড়টা নিজে বানায়া করেন নিজের কাপড়টা নিজে সিলাইয়া করেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছেন ও আল্লাহর হাবিব আপনি যে কোনো একজন ব্যক্তিকে কাপড়টা দিয়ে দিলে সেই কাপড়টা আপনার মাপ অনুযায়ী সুন্দর করে বানায়া তারপরে আপনার হাতি দিয়ে দিবে আপনি নিজের কাপড়টা নিজে বানান কেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন শোনো কে আমার পর্যন্ত আমার চলবে আর আমার উন্নতির ভিতরে হাজার লক্ষ লক্ষ আদর্শ রাখার জন্য এখন আপনি বলবেন হুজুর আমাদের এলাকায় অনেক মুসি আছে অনেক লোকজন বলবে আমি মুসিগির আমার জন্য কি আদর্শ করে দেখেন হাদিসের মধ্যে নিজের জুতা নিজে সিলাই করে হুজুরের নিজের জুতা আমার পর্যন্ত কোনো নবী নাই আমার উন্মতের ভিতরে হাজার হাজার লোক হবে যারা মিরপুর বাজারে বসে বিশ্বনাথ বাজারে বসে জগন্নাথপুর বাজারে বসে রাস্তার কিনারে জুতা সিলাই করবে তাকে যেন কেউ অবহেলা না করে দুর্ব্যবহার সাথে আমি আদর্শ হয়ে থাকার জন্য এই কাজটা করেছি আমার বাড়িরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাকে দেখেন রসুল সালাই আদর্শ আমার বাড়িরা এখন আপনি দেখেন আমাদের ঘরে কাজের লোক আসেনা নাই আছে না অনেকের ঘরে কাজের লোক আছে কাজের ছেলে আছে মেয়ে আছে আজকাল পেপার পাত্রিকায় ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখা যায় অহরহ কাজের মেয়ের উপর নির্যাতন কাজের ছেলের উপর নির্যাতন গরম করে তাদের শরীরের মধ্যে গেছেন ঘরে যাইয়া রসুল সাল্লাহ দেখেন বাড়িরা নামে রসুল সাল্লা সাল্লামের একজন বান্দি ছিল সেই বান্দি শুইয়া ঘুমাইতেছে আর গামতেছে গর্বের মধ্যে হুজুর আত্ম সাল্লাহ আলাইসাল্লাম দাইয়া হাত পাংখাটা হাতে লইয়া বাড়িরা সস্পনাশ আমরা তো এখন বান্দি রে গিয়ে আমাদের কাজের কোনো লোককে একটু সহযোগিতা করলে আমরা মান সম্মানটা কথা কনে আমি বান্দি রে এক নম্বর কথা শোনো বাড়িরা আমি যখন ঘুমাই ঘুমের মধ্যে গরমের মধ্যে যখন আমি গামি তখন বাড়িরা কি করে বলে বাড়ির আপনারা ফাঙ্কা করে তাই হে এখন ঘুমাইতেছে আমি তারে ফাঁকা করে ও আমার তার বদলা দিলাম তাইলে সাধারণত কাজের মহিলার জন্য আসল আদর্শ আমার বাইরে এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাবেন হুজুর আটক সাল্লাহাম আদর্শ আপনি এখন বলবেন যে হুজুর আমি তো এলাকার একজন বড় মাতব হুজুর তো জীবন অসরদারি করছে না সর্দারের জন্য তো হুজুর আদর্শ আমি এই হুজুর যেহেতু বসে গেছে এই হুজুরের কে রেখে এই শেষ কথাটা আমি আপনাদেরকে বলতে চাই এই আসমান জমিনের নিচে আল্লাপাক যত নবী রাসুল তৈরি করেছেন আর আব্বাল আল্লাহ্বাল থেকে আখের পর্যন্ত যত মানুষ আশ্চর্য যত মানুষ আসবে তাম পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সর্দার বানায় আল্লাপাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে বানাই সর্দার পৃথিবীতে আসেই নাই হুজুর আক্রম সালের বয়সে পর্যন্ত গাটনি হওয়ার পরে গাটকানি বুঝেন তো এই জায়গা পর্যন্ত যখন বিল্ডিং এর কাজ করছেন করার পরে এই জায়গার মধ্যে পাথরটা কোন গুত্রে সর্দারের হাতে রাখবে এই নিয়ে বা স্লোগান এরপরে মিশিল শুরু হয়ে গেছে কি কিনারে কোনো সময় আসতে দেব না এই শুরু হয়ে গেছে শুরু হয়ে যাওয়ার পরে এখন এরা সবাই মুরব্বীরা মিল্লা একদিন একটু বুদ্ধিমাতার ভিতরে আইসি বুদ্ধিরা কি সবাই একজন আরেকজনকে কোথায় কাজ করো হচ্ছে আমরা দেশে জীবন দেখেন যে একদল আরেক দল এক গ্রাম আরেক গ্রাম এক গোষ্ঠী আরেক গোষ্ঠী যখন ঝগড়া লাগে তখন কি করে আপনারা দেশে খবর আমি জানি না আমরা এলাকার মধ্যে দেখছি রেল পাথর বস্তা না বাড়িতে দেয় কথা এখন মুরগিড়ে মিলনা একটা কাজ করো কালকে বেলা উঠতে ভাই তোলার সামনে সর্বপ্রথম পাওয়া যাবে তারে দিয়ে আমরা ফাইসলা করব তো সব মুরবি যাইয়ার দূর থেকে তাকে দেখি কে আসে দেখে আল্লা নদিন এই সমস্ত কোনো কাম কাজ কারবার তোমারে পাইছি তোমার মতো সব মানুষ আমরা জীবনে দেখছি না জীবনে কোন ইতিহাসে পড়ছিও তোমার যখন পাইছি খুব ভালো হয়েছে বাতিজা একটা কাম করো পনেরো তারিখে বিচার হইব তারিখ পর্যন্ত এখন যুদ্ধ বিরতি গুণ্ডুগুলার নাই সবাই যে সিরামি বালদার আসা যাওয়া করতারে কথা বাজার যায় সবাই দোকান পাঠ খুলছে যখন এই কথা কইছে তখন হ্যাঁ সর্দার একজন আর জন যদি তাকি লোকটা তো পাইছিলাম কিন্তু জীবনে সর্দারি করছে না এই যে দেখো আশ্চর্য কান্ড গুন্ডগুলো হইলে হেদিক সাদর আনার কথা বুঝলেন না বুঝলেন গুন্ডুলা কি সাদ্দর আনছে পরে সাদ্দরটা বিষয়ে দিয়া আল্লাহ নবী ডাক্কা দিয়ে ফাতরের মধ্যে আসেন আর যদি কোন ফাতি সর্দার বাড়িতে বাজারে বন্ধ রাখে চতুর্দিক ধরে সমস্ত সর্দার মিলের দর্শের জুন দিকে উডাইছে বরাবর হওয়ার পরের আসলে ডাক্তা দিয়ে ফাতরটা জায়গা মতন ডাকিয়া একটু ডাক দিয়া বলেন তো দেখি আপনাদের কোন গুত্রের সর্দার ফাঁরটা যে জায়গায় রাখলো আরে একজনের দিকে একজন তাকে তুমি রাখছো আমি রাখছি ওইটাকে দৌড়বে না আমরা সবাই একসাথে তো রাখলাম আল্লাহ নবী ডাক দেয় এখন বলেন তো দেখি কোন গোষ্ঠীর লোক কোন গোষ্ঠীর গুন্ডগুলো আছে সবাই ডাক দেয়া আমরা সবাই এক সাথে রাখছি আমাদের কারোর সাথে কোনো নাই আমার নবী আসমানের নিচে জমিনের উপরে তামাতের ভিতরে সবচেয়ে বড় সর্দার বানায় আল্লাহ পাক সর্দারের জন্য রাসুল আদর্শ কাজার মেয়ের জন্য রসুল আদর্শ আমার নবী পৃথিবীর মানে যত মানুষ আছে দিন মজুর দিন কামলা তাদের জন্য রসুল সাল্লাহ আদর্শ এমন কোন দিক যেটা রাসুলের জিন্দিতে নাই আজকে আপনি বলবেন হুজুর আমি তো সিরামিষি বাজারে অথবা আমি মিরপুর বাজারে সালিল্লা সাল্লাম রাস্তার কিনারে দাঁড়ায় মাল কিনছেন মাল বিক্রি করেছেন হাদিসের মধ্যে আছে হুজুর একটা সালিল্লাহ এক্সপোর্ট ইনপোর্ট ব্যবসা করেছেন হুজুর মক্কা থেকে মাল কিনে নিয়ে গেছে অন্য শহরে নিয়ে বিক্রি করছে ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেছেন হুজুর ম্যানেজার ছিলেন হুজুর বাকিতে মাল কিনছেন বাকিতে মাল বিক্রি করছেন ব্যবসার এমন কোন দিক নাই যেটা রসুলের জিন্দিগিতে নাই আমার রাসুল সাল্লাম সাড়ে তিন হাজার থেকে শুরু করে আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার ভিতরে সেই কাজের জন্য আদর্শ মানুষ হিসাবে রাসুলকে পাওয়া যাবে এই জন্য হুজুর আকাম সাল সাল্লামের নীতি আদর্শ মেনে চলা আমার ভাইরা গত বেশ কয়েক বছর আগে হঠাৎ করে ফুটবল খেলার নাম সের দেখে কথার ভিতর দিয়ে আমি তারা বললাম যে বন্ধ করে নি বন্ধ করতে করতে দু তিন মিনিট এর ভিতরে আমিও কিছু দেখছি দেখা দেখলাম যুবক ছেলেদের মাথার সুল গুড়ার পিটাই লাগান যে মাতার চুল কাটলো হ্যাঁ অনুসরণ করলো আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই রাসুলসালামের হাতের আঙ্গুল আছে কয়টা হুজুরের আঙ্গুলের মাতার তো বোধ নখ জীবন আছে হুজুরেরও নখ আছে আচ্ছা আমরা জীবন নখ বাড়ে হুজুরের নখ কি হুজুর বোধ জীবনও কাটছে না একশো বার কয়ে আর সামনে মিসবাব কয়ে দেন দাওয়াত জন্য না দেয় বড় বিপদে আছে দাওয়াত দাওয়াত না দিলে বড় সংস্কৃতি কথাটা বুঝে আসছে নখ কাটার ব্যাপারে পান পান করার ব্যাপারে রাসুল আদর্শ আপনার সাড়ে তিন হাত বুড়িকে জিন্দা রাখতে এবং আপনার সারা দিন পারিবারিক সামাজিক সমস্ত কাজকর্মের ব্যাপারে রাসুল আদর্শ রাসুল সাল্লামের জিন্দিগি মাইনা কাজ করলে আপনার নবিরমত ঠিক না বে ঠিক শুধু রবি শূন্যতর উপর আমল করবেন একশো শহীদের সদা শহীদ একশো শহীদের সব একটা শূন্যতর উপর আমল করবেন একটা শূন্যতর উপর আমল করবেন শূন্যত উম্মত উম্মত শূন্যত শূন্যত নাই উম্মত নাই পরিষ্কার পরিষ্কার কথা সুন্নত উম্মত নাই মনাকব আমার ভাই মিসবা সাহেব ওনার আব্বা দুনিয়াতে নাই আল্লাপাক এই মাহফিলির উসিলে ওনার আব্বাকে জান্নাতের আলাম ওনার আম্মাকে আল্লাপাক সুস্থতার সাথে নেখায়ের দান পারিবারিকভাবে সকলের মধ্যে মিল মোহব্বত দান করুক সকলের দিনদারির সাথে আমানের সাথে সুস্থতার সাথে বসবাস করতে পারে সে তান সবাই বলি আল্লাহ আমিন আমার বাড়ির একের পর একেরাম আসবে আপনারা কি আখিরি মোনাজাত করে যাওয়ার নিয়ত আছে কার কার একটু হাতটা উডাই দেব আল্লাহ কবর করুক সবাই বলে আমি কিন্তু আপনাদের লগে হাত উডাইনি কারণ আমি জামুঘাত আমাদের সবাই থাকার জন্য দাওয়াত দিয়ে গেলাম মেহরবানি করে থাকবেন হজরত মালনা জুবাই রহমান সারি খালেদ সাইফুল্লাহবি সাহেব আরও আমায় একেরাম আসবেন ওনারা একের পর এক বয়ান করবেন আর এই হুজুর বয়ান করবেন আপনার